আইসার আদিলাহত আল্লাহ্ন হতে বর্ণিত অর্থাৎ এবং যদি কোনো নারী সেও স্বামী হতে রূঢ়তা কিংবা উপেক্ষার আশঙ্কা করে এ আয়াত প্রসঙ্গে বলেন এই আয়ত হচ্ছে ওই মহিলা সম্পর্কে যার স্বামী তার স্ত্রীকে নিজের কাছে রাখতে চায় না বরং তাকে তালাক দিয়ে অন্য কোনো মহিলাকে বিয়ে করতে চায় তখন তার স্ত্রী তাকে বলে আমাকে রাখো এবং তালাক দিও না বরং অন্য কোনো মহিলাকে বিয়ে করে নাও এবং তুমি ইচ্ছে করলে আমাকে খোরপোষ নাও দিতে পারো আর আমাকে শয্যা সঙ্গিনী নাও করতে পারো আল্লাহতালা উক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে অর্থাৎ তবে তারা পরস্পর আপোষ করলে তাদের কোনো গুনাহ নেই বস্তুত আপোষ করাই উত্তম সুরান নিসা আয়াত নাম্বার একশো